শুনতে শুনতে শেষ হয়ে গেল প্রদীপ শিল্পী গোষ্ঠীর এবারে পরিবেশনা তোমার করুণী অ্যালবামটি তোমার করুন অ্যালবামটির গানের কথা লিখেছেন ও সুখ দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছে শিশুশিল্পী নিয়েজ মাহমুদ জিহাদুল ইসলাম শফিকুল্লাহ হাসানিম নিহাদুর রহমান ও হামিম আবদুল্লাহ অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রদীপ শিল্প গোষ্ঠী চরমাই বরিশাল আর উপস্থাপনা ছিলাম আমি জিহাদুল ইসলাম আল্লাহ হাফিজ